আল্লাহ নির্দেশ এসে গেছে অতএব এর জন্য তাড়াহোড়া করোনা ওরা যে সব শরীর সাব্যস্ত করছে সেসব থেকে তিনি পবিত্র যার কাছে ইচ্ছা নির্দেশ সহ ফেরেস্তাদেরকে এই মর্মে নাজিল করেন যে হুঁশিয়ার করে দাও আমি ছাড়া কোন উপাস্য নেই অতএব আমাকে ভয় করো। তিনি যথাবিধি আকাশ রাজি ও ভূমন্ডল সৃষ্টি করেছেন তারা যাকে শরীর করে তিনি তার বহু তিনি মানবকে এক থেকে সৃষ্টি করেছেন, ঊর্ধ্বে একটিও সে প্রকাশ্য বিতার চতুষ্প্যন্তুকে তিনি সৃষ্টি করেছেন এতে তোমাদের জন্য শীত বস্ত্রের উপকরণ আছে আর অনেক উপকার হয়েছে এবং কিছু সংখ্যককে তোমরা আহার্যে পরিণত করে থাকো এদের দ্বারা তোমাদের সম্মান হয় যখন বিকালে চারণভূমি থেকে নিয়ে আসো এবং সকালে চারণভূমিতে নিয়ে যাও এরা তোমাদের বোঝা এমন শহর পর্যন্ত বহন করে নিয়ে যায় যেখানে তোমরা প্রাণান্তকর পরিশ্রম ব্যতীত পৌঁছতে না। নিশ্চয় তোমাদের প্রভু অত্যন্ত দয়াদ্রুপ পরম দয়ালু তোমাদের আরোহণের জন্য এবং শোভার জন্য তিনি ঘোরা খপচর ও গাথা সৃষ্টি করেছেন আর তিনি এমন জিনিস সৃষ্টি করেন যা তোমরা জানো না সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছে এবং পথগুলোর মধ্যে কিছু বক্র পথ রয়েছে তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে সৎ পথে পরিচালিত করতে পারতেন তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন এই পানি থেকে তোমরা পান করো এবং এ থেকেই উদ্ভিদ উৎপন্ন হয় যাতে তোমরা পশুচারণ করো এ পানি দ্বারা তোমাদের জন্য উৎপাদন করেন ফসল জয়তুন খেজুর আঙ্গুর ও সর্বপ্রকার ফল নিশ্চয় এত চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে তিনি তোমাদের কাজে নিয়োজিত করেছেন রাত্রি দিন সূর্য এবং চন্দ্রকে তারকাসমূহ তাঁরই বিধানে কর্মে নিয়োজিত রয়েছে নিশ্চয়ই এতে বোধ সম্পন্নদের জন্য নিদর্শনাবলী রয়েছে তোমাদের জন্য পৃথিবীতে যেসব রং বেরঙের বস্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলোতে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা ভাবনা করে তিনি কাজে লাগিয়ে দিয়েছেন সমুদ্রকে যাতে তা থেকে তোমরা তাজা মাংস খেতে পারো এবং তা থেকে বের করতে পারো পরিধেয় অলঙ্কার তুমি তাতে জলযান পানি চিরে চলতে দেখবে এবং যাতে তোমার আল্লাহর কৃপা অন্বেষণ করো এবং যাতে তার অনুগ্রহ স্বীকার করো थिवी बोझा रेखे कनता तुम्हारे हेले दुले ना पड़े नदी और पथ तैयारी तुम्हरा पथ प्रदर्शित बहु चिन्ह सृष्टि कर तरका द्वाराओं मानूष पथ पी सृष्टि करोके समुल्य सृष्टि करते तुम्हरा कि चिंता करबा যদি আল্লাহ নিয়ামত গণনা করো শেষ করতে পারবে না নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল আল্লাহ জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো এবং যারা আল্লাহকে ছেড়ে অন্যদের ডাকে ওরা তো কোন বস্তু সৃষ্টি করে না বরং ওরা নিজেরাই সৃজিত তারা মৃত প্রাণহীন এবং কবে পুনরুত্থিত হবে জানে না আমাদের ইলা একক ইলা অনন্তর যারা পরজীবনে বিশ্বাস করে না তাদের অন্তর সত্য বিমুখ এবং তারা অহংকার প্রদর্শন করেছে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবগত তিনি অহংকারীদের পছন্দ করেন না যখন তাদেরকে বলা হয় তোমাদের পালনকর্তা কি নাজিল করেছেন তারা বলে পূর্ববর্তীদের কিসা কাহিনী ফলে কেয়ামতের দিন ওরা পূর্ণ মাত্রায় বহন করবে ওদের পাপাভার এবং পাপাভার তাদেরও যাদেরকে তারা তাদের অজ্ঞতা হেতু বিপদ করে শুনে নাও খুবই বোঝা যা তারা বহন করে নিশ্চয় চক্রান্ত করেছে তাদের পূর্ববর্তীরা অতপর আল্লাহ তাদের চক্রান্তের ইমারতের ভিত্তি ভিত্তিমূলে আঘাত করেছিলেন এরপর উপর থেকে তাদের মাথায় ছাদ ধসে পড়ে গেছে এবং তাদের উপর আজাব এসেছে যেখান থেকে তাদের ধারণাও ছিল না অতপর কেয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেন আমার অংশীদাররা কোথায় যাদের ব্যাপারে তোমরা খুব হটকারিতা করতে যারা জ্ঞানপ্রাপ্ত হয়েছিল তারা বলবে নিশ্চয়ই আজকের দিনে লাঞ্ছনা ও দুর্গতি কাফেরদের জন্য ফেরেস্তারা তাদের যান এমত অবস্থায় কবচ করে যে जेर जुलुम कर तक तनुगत्य प्रकाश करते दरजासमूह प्रवेश करो ये अनंतकाल बस कर और अहंकारी आवशस्थल कत निकृष्ट पर बोला तुम्हारे पालनकर्ता की न তারা বলে মহাকল্যাণ যারা এ জগতে করে তাদের জন্য কল্যাণ রয়েছে এবং পরকালে গৃহ আরো উত্তম পরদের গৃহ কি চমৎকার তারা যাতে প্রবেশ করবে এর পারদেশ দিয়ে শ্রোতস্বিনী প্রবাহিত হয় তাদের জন্য তাতে তাই রয়েছে যা তারা চায় এমনি ভাবে প্রতিদান দেবেন আল্লাহ পরহেজগারদেরকে ফেরেস্তা যাদের যান কবচ করেন তাদের পবিত্র থাকা অবস্থায় ফেরেস তারা বলে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমরা যা করতেন তার প্রতিদানে জান্নাতে প্রবেশ করো কাফেররা কি এখন পর্যন্ত অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেস্তারা আসবে কিংবা আপনার পালনকর্তার নির্দেশ পৌঁছবে তাদের পূর্ববর্তীরা এমনই করেছিল আল্লাহ তাদের প্রতি অবিচার করেননি কিন্তু তারা স্বয়ং নিজেদের প্রতি জুলুম করেছিল সুতরাং তাদের মন্দ কাজের শাস্তি তাদেরই মাথায় আপত্তিত হয়েছে এবং তারা যে ঠাট্টা বিদ্রুপ করত তাই উল্টো তাদের উপর পড়েছে যদি আল্লাহ চাইতেন তবে আমরা তাকে ছাড়া কারো ইবাদত করতাম না এবং আমাদের পিতৃপুরুষেরাও করত না এবং তার নির্দেশ ছাড়া কোন বস্তুই আমরা হারাম করতাম না তাদের পূর্ববর্তীরা এমনই করেছে রসুলের দায়িত্ব তো শুধুমাত্র সুস্পষ্ট বাণী পৌঁছিয়ে দেয়া আমি প্রত্যেক প্রত্যেকের মধ্যেই রসুল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুদ থেকে নিরাপদ থাকো অথপ তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ হেদায়েত করেছেন এবং কিছু সংখ্যকের জন্য বিপথকামীতা অবধারিত হয়ে গেল সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যারোপকারীদের কীরূপ পরিণতি হয়েছে अपनी तक सुपथे आग्रह करें पथ देखान ना ए नहीं कठोर शपथ कर मृत्यु आल्लाके पुनरुजीवित कर पाकोक्त वादा क्यु अधिका लोक जावित करब যে বিষয়ে তাদের মধ্যে মতানৈক্য ছিল তা প্রকাশ করা যায় এবং যাতে কাফেদা জেনে নেয় যে তারা মিথ্যাবাদী ছিল আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি তখন তাকে কেবল এতটুকুই বলি যে হয়ে যাও সুতরাং হয়ে যায় যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর জন্য ত্যাগ করেছে আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দেব এবং পরকালের পুরস্কার তো সর্বাধিক হায় যদি তারা জানত যা দৃঢ় রয়েছে এবং তাদের পালন কর্তার উপর ভরসা করেছে আপনার পূর্বেও আমি মানবকেই তাদের প্রতি প্রেরণ করেছিলামীদেরকে জিজ্ঞেস করো যদি তোমাদের জানা না থাকে প্রেরণ করেছিলাম তাদেরকে বলি ও অবতীর্ণ গ্রন্থসহ এবং আপনার কাছে আমি স্মরণিকা অবতীর্ণ করেছি যাতে আপনি লোকদের সামনে ঐসব বিষয় বিবৃত করেন যেগুলো তাদের প্রতি নাজিল করা হয়েছে যাতে তারা চিন্তা ভাবনা করে যারা কুচক্র করে তারা কি এ বিষয়ে না যে আল্লাহ তাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন কিংবা তাদের কাছে এমন জায়গা থেকে আজাব আসবে যা তাদের ধারণাতীত কিংবা চলাফেরার মধ্যেই তাদেরকে পাকড়াও করবেন তারা তো তা ব্যর্থ করতে পারবে না কিংবা ভীতি প্রদর্শনের পর তাদেরকে পাকড়া করবেন তোমাদের পালনকর্তা তো অত্যন্ত নম্র দয়ালু তারা কি আল্লাহ সৃজিত বস্তু দেখে না যার ছায়া আল্লাহর প্রতি বিনিতভাবে সেজদা বনদ থেকে ডান ও বাম দিকে ঝুঁকে পড়ে আল্লাহকে সেজদা করে যা কিছু নভমন্ডলে আছে এবং যা কিছু ভূমন্ডলে আছে এবং ফেরস্তাগণ তারা অহংকার করে না তারা তাদের উপর পরাক্রমশালী তাদের পালনকর্তাকে ভয় করে এবং তারা যা আদেশ পায় তা করে আল্লাহ বললেন তোমরা দুই উপাস্য গ্রহণ করো না উপাস অতএব আমাকেই ভয় করো। যা কিছু নবমন্ডল ও ভূমন্ডলে আছে তা তাঁরই এবং তাঁরই এবাদত করা শাশ্বত কর্তব্য তোমরা কি আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে तुम्हारे समस्तम आता आल्ला पक्ष अतपर तुम्हरा जख दुख कष्टे पतित हाओ तक निकट कान्न कर दें तक ही तुम एक दल सियों पालनकर्थे अंशीदार सब्यस्त करते थे जाते ओ नामत अस्वीकार कर মজা ভোগ করে নাও সত্তরই তোমরা জানতে পারবে তারা আমার দেয়া জীবন জীবনোপরণ থেকে তাদের জন্য একটি অংশ নির্ধারিত করে যাদের কোন খবরই তারা রাখে না আল্লাহ কসম তোমরা যে অপবাদ আরোপ করছো সে সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবে তারা আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করে তিনি পবিত্র মহিমান্বিত এবং নিজেদের জন্য ওরা তাই স্থির করে যা ওরা চায় যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে কৃষ্ট হতে থাকে তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে লোকদের কাছ থেকে মুখ লুকিয়ে থাকে সে ভাবে অপমান সহ্য করে তাকে থাকতে দেবে না তাকে মাটির নিচে পুঁতে ফেলবে শুনে রাখো তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট যারা পরকাল বিশ্বাস করে না তাদের উদাহরণ নিকৃষ্ট এবং আল্লাহর উদাহরণই মহান তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় যদি আল্লাহ লোকদেরকে তাদের অন্যায় কাজের কারণে পাকড়া করতেন তবে ভূপৃষ্ঠে চলমান কিছু কি ছাড়তেন না কিন্তু তিনি প্রতিশ্রুত সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেন অতপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্ত বিলম্বিত ত্বরান্বিত করতে পারবে না যা নিজেদের মন চায় না তাই তারা আল্লাহর জন্য সাব্যস্ত করে এবং তাদের যে মিথ্যা বর্ণনা করে যে তাদের জন্য রয়েছে কল্যাণ শত কথা যে তাদের জন্য রয়েছে আগুন এবং তাদেরকে সর্বাগ্ঞ্কে নিক্ষেপ করা হবে আল্লাহর কসম আমি আপনার পূর্বে বিভিন্ন সম্প্রদায় রসুল প্রেরণ করেছি অতঃর শয়তান তাদেরকে কর্মসমূহ शोभन कर देखिए आज से ही तरफ अभिभावक ए तरण शिमी ग्रंथ नाजिल कर सरल पथ प्रदर्शन तरीका बर्णना दें जे विषय तोध करदार्पथ और अनुग्रह आकाश थ पानी बर्षण कर জমিনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেছেন নিশ্চয় এতে তাদের জন্য নিদর্শন রয়েছে যারা শ্রবণ করে তোমাদের জন্য চতুষ্প জন্তুদের মধ্যে চিন্তা করার অবকাশ রয়েছে আমি তোমাদেরকে পান করাই তাদের উদরস্থিত বস্তুসমূহের মধ্য থেকে গোবর ও রক্ত নিশ্চিত যা পানকারীদের জন্য উপাদেয় এবং খেজুর বৃক্ষ ও আঙ্গুর ফল থেকে তোমরা মদ্য ও উত্তম খাদ্য তৈরি করে থাকো এতে অবশ্যই বোধ সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে আপনার পালনকর্তা আদেশ দিলেন পর্বত গাত্রে বৃক্ষ এবং উঁচু চালে গৃহ তৈরি করো এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ করো এবং আপন পালনকর্তার উন্মুক্ত পথসমূহে চলমান হও তার পেট থেকে বিভিন্ন রঙের পানি নিকত হয় তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এরপর তোমাদের দান করেন তোমাদের মধ্যে কেউ কেউ পৌঁছে যায় জরাগ্রস্ত অকর্মণ্য বয়সে ফলে যা কিছু তারা জানত সে সম্পর্কে তারা সজ্ঞান থাকবে না নিশ্চয় আল্লাহ সুবিজ্ঞ সর্বশক্তিমান আল্লাহ জীবনোপকরণে তোমাদের একজনকে অন্যজনের চাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন অতএব যাদেরকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাস দাসীদেরকে স্বজীবিকা থেকে এমন কিছু দেয় না যাতে তারা এ বিষয়ে তাদের সমান হয়ে যাবে তবে কি তারা আল্লাহর নেয়ামত অস্বীকার করে আল্লাহ তোমাদের জন্য তোমাদের শ্রেণী থেকে জোড়া পয়দা করেছেন এবং তোমাদের যুগল থেকে তোমাদেরকে পুত্র ও পৌত্রাদি দিয়েছেন এবং তোমাদেরকে উত্তম জীবনোপকরণ দান করেছেন অতএব তারা কি মিথ্যা বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে তারা আল্লাহ ব্যতীত এমন বস্তু ইবাদত করে যে তাদের জন্য ভূমন্ডল ও নভমন্ডল থেকে সামান্য রুজি দেওয়ারও অধিকার রাখে না এবং শক্তিও রাখে না আল্লাহর কোন সদৃশ্য সাব্যস্ত করোনা নিশ্চয় আল্লাহ জানেন এবং তোমরা জানো না আল্লাহ একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন অপরের মালিকাধীন গোলামীর যে কিছুর রাখে না, এবং এমন একজন যাকে আমি নিজের পক্ষ থেকে চমৎকার রুজি দিয়েছি অতএব সে তা থেকে ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে উভয়কে সমান হয় সব প্রশংসা আল্লাহর आल्ला दृष्टान बर्णना से न्याय विचार आदेश करयम रही नवमंडल और भूमंडल गोपन रहस्य आल्लर का আমাদের ব্যাপারটি তো এমন যেমন চোখের পলক অথবা তার চাইতে নিকটবর্তী নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছেন তোমরা কিছুই জানতে না, তিনি তোমাদেরকে কর্ণ চক্ষু ও অন্তর দিয়েছেন যাতে তোমরা অনুগ্রহ স্বীকার করো তারা কি উড়ন্ত পাখিকে দেখে না এগুলো আকাশের নিচেই। অন্তরিক্ষে আজ্ঞাধীন রয়েছে আল্লাহ ছাড়া কেউ এগুলোকে আগলে রাখে রাখেনা নিশ্চয় আল্লাহ করে দিয়েছেন তোমাদের গৃহকে জায়গা এবং চতুষ্প চামড়া দ্বারা তৈরি করেছেন তোমাদের জন্য তাঁবুর ব্যবস্থা তোমরা এগুলোকে সফরকালে ও অবস্থানকালে হালকা পাও ভেড়ার পশম উটের বাবরি চুল ও ছাগলের লোম দ্বারা কত আসবাবপত্র ও ব্যবহারের সামগ্রী তৈরি করেছেন এক নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তোমাদের জন্য সৃজিত বস্তু দ্বারা ছায়া করে দিয়েছেন এবং পাহাড় সমূহে তোমাদের জন্য আত্মগোপনে জায়গা করেছেন এবং তোমাদের জন্য পোশাক তৈরি করে দিয়েছেন যা তোমাদেরকে গ্রীষ্ম এবং বিপদের সময় রক্ষা করে এমনিভাবে তিনি তোমাদের প্রতিষ্ঠিত অনুগ্রহের পূর্ণতা দান করেন যাতে তোমরা আত্মসমর্পণ করো অতপর যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে তবে আপনার কাজ সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া মাত্র তারা আল্লাহর অনুগ্রহ চিনি এরপর অস্বীকার করে এবং তাদের অধিকাংশই যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন বর্ণনাকারী দাঁড় করাবো তখন কাফেরদেরকে অনুমতি দেয়া হবে না এবং তাদের কাছ থেকে তাওবা গ্রহণ করা হবে না যখন জালেমরা আজাব প্রত্যক্ষ করবে তখন তাদের থেকে তা লঘু করা হবে না এবং তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না মুশ্রিকরা যখন ওইসব বস্তুকে দেখবে যেসবকে তারা আল্লাহ সাথে সদিক সাব্যস্ত করেছিল তখন বলবে হে আমাদের পালন এরাই তারা যারা আমাদের সেরেকির উপাদান তোমাকে ছেড়ে আমরা যাদেরকে ডাকতাম তখন ওরা তাদেরকে বলবে তোমরা মিথ্যা বাদী সেদিন তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে এবং তারা যে মিথ্যা অপবাদ দিত তা বিস্তৃত হবে যারা কাফের হয়েছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে আমি তাদেরকে আজাবের পর আজাব বাড়িয়ে দেব কারণ তারা অশান্তি সৃষ্টি করত সেদিন প্রত্যেক উম্মতের মধ্যে আমি একজন বর্ণনাকারী দাঁড় করাব তাদের বিপক্ষে তাদের মধ্য থেকেই এবং তাদের বিষয়ে আপনাকে স্বরূপ আনয়ন করব আমি আপনার প্রতি গ্রন্থ নাজিল করেছি যা এমন যে তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা হেদায়েত, রহমত এবং মুসলমানদের জন্য সুসংবাদ আল্লাহ ন্যায়পরায়ণতা সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি লজ্জাহীনতা অসংগত কাজ এবং আবাধ্যতা করতে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখো আল্লাহ নামে অঙ্গীকার করার পর সে অঙ্গীকার পূর্ণ কর এবং পাকা পাকাপাকি কসম করার পর তা ভঙ্গ করো না অথচ তোমরা আল্লাহকে জামিন করেছো। তোমরা যা করো আল্লাহ তা জানেন তোমরা ওই মহিলার মতো হইও না যে পরিশ্রমের পর পাকানো সুতা খণ্ড খণ্ড করে ছিঁড়ে ফেলে তোমরা নিজেদের কসম সমূহকে শুধু আল্লাহ অবশ্যই কে আমাদের দিন প্রকাশ করে দেবেন যে বিষয়ে তোমরা কলহ করতে আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে এক জাতি করে দিতে পারতেন কিন্তু তিনি যাকে ইচ্ছা বিপদগামী করেন এবং যাকে ইচ্ছা पथ प्रदर्शन करें तुम्हारा जा कर जिज्ञासित तुम्हरा श्रियो कसम समूह के पारस्परिक कलह दंदे बाहाना करो ना दृढ़रूपेष्ठित हार पर पापके जा आश्वाद कर एक तुम्हारा पथे बाधा दान तोम कठोर शांति तुम्हारा आल्लर अंगीकार विमय सामान्य मूल्य ग्रहण करो ना নিশ্চয় আল্লাহ কাছে যা আছে তা উত্তম তোমাদের জন্য যদি তোমরা জ্ঞানী হও তোমাদের কাছে যা আছে নিঃশেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে কখনো তা শেষ হবে না যারা সবর করে আমি তাদেরকে প্রাপ্য প্রতিদান দেব তাদের উত্তম কর্মের প্রতিদান স্বরূপ যা তারা করত যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ইমানদার পুরুষ হোক কিংবা নারী আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতি থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করুন তার আধিপত্য চলে না তাদের উপর যারা বিশ্বাস স্থাপন করে এবং আপন পালনকর্তার উপর ভরসা রাখে তার আধিপত্য তো তাদের উপরে চলে যারা তাকে বন্ধু মনে করে এবং যারা তাকে অংশীদার মানে এবং যখন আমি এক আয়াতের স্থলে অন্য আয়াত উপস্থিত করি এবং আল্লাহ যা অবতীর্ণ করেন তিনি সে সম্পর্কে ভালো জানেন তখন তারা বলে আপনি তো মন গড়া উক্তি করেন বরং তাদেরই অধিকাংশ লোক জানে না বলুন একে পবিত্র ফেরেস্তা পালনকর্তার পক্ষ থেকে নিশ্চিত সত্য সহ নাজেল করেছেন যাতে মুমিনদেরকে প্রতিষ্ঠিত করেন এবং এটা মুসলমানদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ সুসংবাদস্বরূপ আমি তো ভালোভাবে জানি যে তারা বলে তাকে জনৈক ব্যক্তি শিক্ষা দেয় যার দিকে তারা ইঙ্গিত করে তার ভাষা তো আরবি নয় এবং এক আন পরিষ্কার আরবি ভাষায় যারা আল্লাহর কথায় বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে মিথ্যা কেবল তারা রচনা করে যারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না এবং তারাই মিথ্যাবাদী যার উপর জোর জবরদস্তি করা হয় এবং তার অন্তর বিশ্বাসে অটল থাকে সে ব্যতীত যে কেউ বিশ্বাসী হওয়ার পর আল্লাহতে অবিশ্বাসী হয় এবং কুফরির জন্য মন উন্মুক্ত করে দেয় তাদের উপর আপতিত হবে আল্লাহর গজব तर शिज पार्थिवजीवन के परकाल चाह अविश् पथ प्रदर्शन करें आल्लाण और चक्षर ऊपर मोहर मेरे दिए एर कांडवज्ञानीन बला बाहुल्य परकाले एर क्षतिग्रस्त जरा दुख कष्ट भोग দেশ ত্যাগী হয়েছে অথপ জেহাদ করেছে নিশ্চয়ই আপনার পালনকর্তা এসব বিষয়ের পরে অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মসমর্থনে সওয়াল জবাব করতে করতে আসবে এবং প্রত্যেক ব্যক্তি তাদের কৃতকর্মের পূর্ণ ফল পাবে এবং তাদের উপর জুলুম করা হবে না আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করছেন একটি জনপদের যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত সেখানে প্রত্যেক জায়গা থেকে আসত প্রচুর জীবন উপকরণ অতঃপর তারা আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করল তখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের কারণে মজা আস্বাদন করালেন ক্ষুধা ও ভীতির তাদের কাছে তাদের মধ্য থেকে একজন রসুল আগমন করেছিলেন অনন্তর ওরা তার প্রতি মিথ্যারোপ করল তখন আজাব এসে ওদেরকে পাকড়া করল এবং ওরা ছিল নিশ্চিত আল্লাহ তোমাদেরকে যেসব হালাল ও পবিত্র বস্তু দিয়েছেন তা তোমরা আহার করো এবং আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা তাঁরই এ বাদতকারী হয়ে থাকো অবশ্যই আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন রক্ত শুকরের মাংস এবং যা জবাইকালে আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে অতঃপর কেউ সীমা লঙ্ঘনকারী না হয়ে নিরূপায় হয়ে পড়লে তবে আল্লাহ দয়ালু। তোমাদের মুখ থেকে সাধারণত যেসব মিথ্যা বের হয়ে আসে সেভাবে তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করে বলো না যে এটা হালাল এবং এটা হারাম নিশ্চয় যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করে তাদের মঙ্গল হবে না যৎসামান্য সুখ সম্ভব ভোগ করে নিক তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে ইহুদীদের জন্য আমি তো কেবল তাই হারাম করেছিলাম যা ইতিপূর্বে আপনার নিকট উল্লেখ করেছি আমি তাদের প্রতি কোনো জুলুম করিনি কিন্তু তারাই নিজেদের উপর জুলুম করত অনন্তর যারা অজ্ঞতা অজ্ঞতাবশত মন্দ কাজ করে অতপর তবা করে এবং নিজেকে সংশোধন করে আপনার পালনকর্তা কর্তা এসবের পরে তাদের জন্য অবশ্যই ক্ষমাকারী দয়ালু নিশ্চয় ইব্রাহিম ছিলেন এক সম্প্রদায়ের প্রতীক সবকিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহরই অনুগত এবং তিনি শেখকারীদের অন্তর্ভুক্ত ছিলেন না তিনি তার অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী ছিলেন আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং সরল পথে পরিচালিত করেছিলেন আমি তাঁকে দুনিয়াতে দান করেছি কল্যাণ এবং তিনি পরকালেও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত অতঃপর আপনার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করেছে যে ইব্রাহিমের দিন অনুসরণ করুন যিনি একনিষ্ঠ ছিলেন এবং শেরকারীদের অন্তর্ভুক্ত ছিলেন না শনিবার দিন পালন যে নির্ধারণ করা হয়েছিল তা তাদের জন্যই যারা এতে মতবিরোধ করেছিল আপনার পালনকর্তা কেয়ামতের দিন তাদের মধ্যে ফায়সালা করবেন যে বিষয়ে তারা মতবিরোধ করত আপন পালনকর্তার পান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তম রূপে এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দযুক্ত পন্থায় নিশ্চয়ই আপনার পালনকর্তাই ওই ব্যক্তি সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত আছেন যে তাঁর পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে এবং তিনিই ভালো জানেন তাদেরকে जरा सठ पथे आदि तुम्हरा प्रतिशोध ग्रहण कर तरफोध ग्रहण करबर कर तब सबरकारी उत्तम सबर कर सबर आल्लर व्यतीत नये तुख करबें ना और तरफ चक्रांत कारण मन छोट कर निश्चय आल्ला ता परहेजगार और जारा सत्कर्म करें